আয়সার আদিল্লাহ তালাহতে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম সূর্যগ্রহণের সময় লোকদের নিয়ে দু রাকাত চার রুকুসহ সালাত আদায় করেন প্রথমটি দ্বিতীয় রাকাতের চেয়ে দীর্ঘস্থায়ী ছিল